শুধুমাত্র চারটে জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাক হাত দিয়া কয়টা এক নম্বরে তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া দুই নম্বরে আল্লাহ কলম তৈরি করেছেন হাত দিয়া তিন নম্বরে আল্লাহ মানব জাতি তৈরি করেছেন হাত দিয়া তন্ন হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন চারটি আল্লাহ সৃষ্টি করেছেন হাত দিয়া তন্ন একটা আড়স আর একটা কলম চুর্থ নম্বরে আল্লাহ পাক মানব জাতি তৈরি করেছেন হাত দিয়া তৃতীয় হাদিসের ভিতরে নবী বলেন না কোন কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই সবকিছু সৃষ্টি করেছেন বড় থেকে বড় ছোট থেকে কাটবেন এর দোকানের কোন মেশিন আল্লাহ সুর মধ্যে কোন আছে সৃষ্টি করার ইচ্ছা করি আমি আল্লাহ ওখানে হাত ব্যবহার করি না আমি শুধু কুন বলি কাপনুন নুন পেশ মানে হয়ে যাও ফায়াক সঙ্গে সঙ্গে হয়ে যায় আর বানাইছি কোন বলিয়া কলম তৈরি করেছি মানব জাতি তৈরি করতে আমি আল্লাহ হাত ব্যবহার করেছি সুরভ কোরআনে কারি ভিতরে আল্লাহ আয়াতের মাধ্যমে সাক্ষী দেন প্রমাণ করেন সমস্ত ফেরেস্তারা সঙ্গে সঙ্গে গেলিস শুধুমাত্র ঠিক না बनमिया दिली ना कीसे तीजदारे ठेक লিমা দুটো আদিম মানে চামড়া আদিম মানে সেখান থেকে আদম শব্দের উৎপত্তি আদম মানো চামড়া কেমতের আগ পর্যন্ত মানববসতি হবে মানুষের বিস্তার হবে এতদূর পর্যন্ত মাটি নিয়ে উপরই মাটি নিয়ে আল্লাহ পাকের সামনে পেশ করলেন আল্লাহ জমিনের চামড়া নিয়ে আল্লা আল্লাহ বললেন মাঝখানে একটা মেরুদণ্ডের হাড় দাও এরপরে কয়টা পাশে কয়টা সটা দাও রিক্সার চটার মতো রিক্সার ফেরি বসে না ওরকম লাগাও ঠিক আছে ভালোই হইছে আল্লাহ ফেরেজ তারা বললেন আল্লাহ আদম কি মাত্র এতটুক না এর সাথে আরো কোন পার্শ্ব সংযুক্ত হবে আল্লাহ কায় লাগবে সে স্পিকার কথা বলবে সে মুখ কো कान को चक्कु को हेडलाइट को তাতে কোন সমস্যা হবে না ওতে পার্থক্য করার প্রয়োজন নাই ও জায়গায় একের সাথে অপরের মিল থাকাতে সমস্যা নাই উপরের যে টুক বানাইতে হবে ওই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং আছে একে টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে একজনের আল্লাহ আল্লাহ এবার নিজ হাত দিয়ে আদম গলার উপরের টুক মাথাটা বানাইলেন আদমের মাথা বানাইলেন জন্ম নেবে সমস্ত মানুষের গলার উপরের টুক তৈরি করেন আল্লাপাক তার নিজ হাত দিয়া আমি ইতিহাস কেন বললাম হ্যাদিক যে জিনিসের পিছনে যার পরিশ্রম একটা লোক সারাদিন রিক্সা চালাইয়া মাথার গাম্পায় চলে যায় তার কষ্টে অর্জিত টাকা আর একটা লোক রাস্তায় সৌ রাস্তায় রুল নিয়ে দাঁড়াইলে ঘন্টার ভিতরে তার এক লাখ টাকা হয়ে যায় এই টাকার দাম এক না কথা বলেন যাবত পুরো হয়ে গেছে এই স্যান্ডেল এই জুতটা মরি পরিষ্কার করতেছে মুসতেছে বারো হাজার টাকা দামের একটা শালের কেন দিয়ে কি কয় জুতো জুতাকার আর শালকার যুবক আমার নিজের টাকা দিয়ে রিক্সা চালানোর টাকা দিয়ে শালকার কয়ে আমার শ্বশুর দে শ্বশুরির কিনা শাল দে নিজের তিনশো টাকা দামের জুতো মোসা যায় জুতো জোড়া যদি শালটা যদি ও নিজের কিনা হইতো ও শাল গায়ে ব্যবহার করতো না সন্তান জন্ম দিতে মা আর বাপ লাগে কথা বলেন সন্তান জন্ম দিতে কি কি লাগে মা বাপ না নারী আর পুরুষ লাগে মা বাপ লাগে মা লাগে তবে বাপ লাগে না গোপালগঞ্জের ওই সরাসরি পাবলিক বাংলায় কয় জারুর বাচ্চা এ যার সন্তানকে আব্বার নাম কি বলা যাবে বাংলাদেশে যারো সন্তান নাই সাংবাদিকদের সন্তান সহ শিক্ষার সন্তান চাকরি যে জায়গা আছে ওই থেকে প্রোটাকশন হয় আশি পারসেন্ট বোঝেন সহ শিক্ষার সহ নাম করা যাবে না ओखान उत्पादन है आशी पार्सेंट और लोकाल बीस परसेंट टोटाल मिले आशी सत्तर थी हजार हरामजादा जारो सतान जारो बच्चा पायदा है মা ঘুরবে এরপরে মাকে এড়িয়ে চলে যাবে সেম কোয়ালিটি অফ কাল একেবারে কুকুরের বাচ্চার মতো কথা না। সারা পৃথিবীতে পারতো মানে কুকুরের বাচ্চা ডেলিভারি চলতেছে কোন দিন কিন্তু দোস্ত এর পরে যাইয়া যখন মার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মায়ের সাথে সম্পর্ক থাকে না এক দেড় বছর পরে যাইয়া মা কি ওর মা না মা ওর আর কিছু হয় তাও পায় না দুনিয়া যত দার সন্তানের আদা আছে সমস্ত দারু সন্তানের স্বভাব সেম কোয়ালিটি অব কাল কুকুরের বাচ্চার মতো জোরটি কিন না পরিচয় দেওয়া সম্ভব না বিদায় ওরা কি বলা হয় ওরা আইডি কাটের ভিতরে মায়ের পরিচয়টা খুব গুরুত্বের সাথে লেখে আর এই সুন্নত বাংলাদেশও জারি হইয়া গেছে ঠিক না ঠিক না আর এখন মারে আগে লাগবে বাপের পরিচয় থাকুক আর না থাকুক অনরা আমাদেরকে লেস কাটা বানাইতে চায় সুন্দরবন এলাকায় তো আপনারা জানলাই আর সারা সারাদেশে ঘুরে সুন্দরবনে গেছি মাহ যায় দেখি নদীর বোঝা যাচ্ছে নাকি এত গাড়ার ভিতরে মাস ওরা কয় না সব কাঁকড়ার গালা। কিসের গর্ত কাঁকড়ার গর্ত এর ভিতরে কাকড়া লুকায় আর সুন্দর আর যখন যাইয়া লেজের মাথায় কাঁকড়ার গাছ সোয়া লাগে অনার সেই রকম লেজ দিয়ে কাঁকড়ার সুরসুড়ি দেয় কাঁকড়ার যখন বিরক্ত লাগে তখন খেস করে কামড়ায় ধরে আর চট করে টাইন দিয়ে উঠে ফেলে মুরব্বী সংগঠনের মুরব্বীন শিএল সভাপতি এই শিয়াল একটা গর্তের ভিতরে জীবন করে খাইছো আজকে তোরে খেলা দেখায় দেব ও মাথা না ধরে কোন আস্তে আস্তে নিজে বেয়ে যায় উপরে যাই একেবারে গোড়া পারি মারি দিছে গোড়া ধরে কেটে দিছে সম্পূর্ণ লেজ নিচে রয়ে গেছে এবার হতে সভাপতি একটা শিয়াল সম্মেলন ডাকছে জনসভা সমস্ত শিএল চলে আসছে উনি কায়দা করে লুকায় বসে বলতেছে জনগণ তোমরা আমাকে মুরব্বী হিসেবে মানো শেষকালে একটা ওয়াজ করে যাই কী অস করবে আমাদের পূর্বপুরুষের কথাগুলো কোনো তাই কোনো সমস্যা হয় না এই লেজ ডাই আমাদের বড় বিপদের হয়তো চিপা চাপার ভিতরে দৌড় মারলাম কোনো বাসকুটির সাথে লেস যদি যায় তখন আমরা মার খাবো দরা খাবো এই লেসটা আমাদের মহাবিপদের তোমরা কি এবার মুরব্বী তাহলে আপনি একটু উঠে দেখেন আপনার অবস্থা কি উড়ে উঠতেই চায় না সবাই ধাক্কায় ঠেলে উঁচু করে দেখে যে উনার লেজ নাই এবার শিয়াল রাখাই ও মুরব্বী তোমার হাজার চলে গেছে আমরা বিশ্বকোষে এমন কোনো নমুনা নাই তুমি কোন জায়গা যাইয়া কোন বিপদে পড়ে তোমার ল্যাস চলে গেছে এই জন্য তুমি আজকে ল্যাস কাটাবা নাই আমরা আমরা বুদ্ধি আমরা বুঝে আমাদের ল্যাস কোনদিনও কাটতাম না ঠিক হয়ে গেছে এখন বাপ খুঁজে পাই না ওদের কোন মুরব্বী নাই বাপ নাই ওদের লেস কাটা তাই ওরা সাইতে সে মুরব্বিগিরি দেখায়া সারা দুনিয়ার মানুষকে লেস কাটা বানাবে Kick it in there! सुन्नते गुरु आला मुरबीला स्थायी फिराउ ছেলে মেয়েদের নাম রাখেনা রাখে বাংলাদেশে কোন হিন্দু ছেলে নামকে আবু জাহেদ আছে আবু আহিদে মুগিরা কোনো কাের নাম পর্যন্ত রাখে না এমন নাম কাটা আল্লাহ নামে এই লেস কাটা হারা যার সন্তানদের কোন আব্বার পরিচয় দেওয়ার কায়দা নাই ঠিক তাহলে সন্তান জন্ম দিতে নারী আর পুরুষ লাগে পরিচয় আব্বা মার থাকুক না থাকুক তবে না বাপের কোন পরিশ্রমই নাই সম্পূর্ণ পরিশ্রম মায়ের কথা বলেন ঠিক আল্লাহ একবার দশ পাঁচ দশ দিন পেটে গর্ব ধারণ করে রাখে মায়ের দিন থেকে মারা গর্ভ ধারণ করে সেই দিন থেকে কয়েক মাস পর্যন্ত সহ্য করতে পারে না গোসের গন্ধপুরে পারে না পারে না, বমি বমি বাড়ো হতে থাকে আস্তে আস্তে পেটটা পরিপূর্ণ হয়ে যায় এই পেটে বাচ্চা থাকার কারণে না চিত হয়ে শুইতে পারে না কাত শুইতে পারে না উবর হয়ে শুইতে পারে পেট পুরে খাইতেও পারে না কোনো অবস্থায় শান্তি পায় না কথা বলেন টিকটি টিক না করে যাই আমরা যদি কোনোদিন খাওয়াতে একটু বেশি হয়ে যায় পেটটা একটু বড় হয়ে যায় তাড়াতাড়ি কি খাইলে পেট ছোট হবে সেই জন্য উঠে পড়ে লাগি কোন তাই কাজ হয় না লাস্টে যাইয়া দোকানদার কয়ে জিরে ফানি আছে নাকি জিরে ফানি অজমের গুরু যন্ত্রণা দুই নম্বর যন্ত্রণা তার ডেলিভারি যন্ত্রণা আল্লাহ একবার একজন পুরুষের জীবনে এই মানুষ পুরুষ জাতির যত পরিশ্রমের কাজ আছে তার ভিতরে সবচেয়ে পরিশ্রমের কাজ যেটা আপনাদের নজরে আছে কিনা জানি না আমার জরিপে যেটা ধরা পড়েছে সমিলের ভিতরে সমিল সমে কাটকা কাট পারে এই সমিল মিস্তারি যে এর পরিশ্রমটা আমার কাছে সবচাইতে দৈহিক পরিশ্রমের দিক দিয়ে বেশি মনে হয় পঞ্চাশ একটা গাছ টেবিলের উপরে উঠে যা ঠেলে কিভাবে গাছ তারা ফেলে ফেলতেছে কঠিন পরিশ্রমের কাজ এই রকম পরিশ্রমের কাজ একশো বছর যদি কোনো লোক করে ওই লোকটার একশো বছরের পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ কষ্ট হয় একজন মহিলা প্রথম সন্তানটাকে নিয়মতান্ত্রিকভাবে ভাবে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি কষ্ট হয় ও কপালপুরা মুসলমান তোমার স্ত্রীরা তোমাকে এই পরিমাণ কষ্ট করিয়া সন্তানের পরিচয় হবে তুমি টাকা কামাই করিয়া দিতে হবে আব্বার কাছে সবকিছু বাপের সাথে সম্পৃক্ত জোর জোর বলেন টিকিট না তাহলে তুমি কপালপুরা মুসলমান কেন সেই বউটার উপরে কথায় কথায় টর্চারিং করো কথায় কথায় তাকে জুলুম করো বছরে বছরে তাকে ঠিক কিনা আল্লাহ এরপরে তোর ডেলিভারি যন্ত্রণা মায়ের তিন নম্বর যাইয়া আড়াইটে বছর রক্ত মাংস আমরা মায়ের ঠিক না ঠিক না বাপের কোন জায়গা চাটলি কি দুধ বেরোবে কোন জায়গাটা গা চাটলি গাভের বন্ধু ঠিক না বাপের কোন জায়গা থেকে তার মায়ের থেকে আঠারো মন দুধ খায় দুই বছরে ছত্রিশ মন আড়াই বছরে ৪০ মন দুধ ৪০ মন দুধ কিনে দেখছো কয় টাকা লাগে চল্লিশ মন দুধ ওই মহিলা তোমার বাচ্চারা বিধান কি জানেন মাদের দায়িত্ব শুধু বাচ্চাকে ডেলিভারি করে বের করে দেওয়া এবার বাচ্চারে দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাপের মায়ের কিন্তু দুধের দায়িত্ব না মাকে যদি ওই বাচ্চারা দুধ খাওয়াইতে হয় তাহলে মাকে উপযুক্ত বোনা উপযুক্ত হাত এই কবজি ভিজে পর্যন্ত দুধ খাওয়াইতে হবে মাকে কবজি ভিজে মানে বাকি তো অল্প টো তুই কবজি ভিজে দিব কি বলছে তাহলে যাবে দুধ দিবা কবজি পর্যন্ত ডুবে যাবে যার কারণে নবী আলাইসালাম নিজের মা আমেনার দুধ বেশি দিন খাই নাই মাত্র তিন মাস খেয়ে মা হালিবত সাদিয়ালু তালান থেকে দুধ কিনে খাইছে ও জায়গাতে দুধ কিনে খাইছে হাজা আব্দুল পরিমাণ মতো খাওয়াইতে হবে কথা বলেন টিকনা টিকনা গাভীরে যদি না খাওয়াইয়া তুমি ডেলি ডেলি বালতি নিয়ে যাও দুধ দেবে না তোমার কপালে দুধে লাথি দেবে গাভীর দেয় না লাথি দেয় না এদেশের মহিলারা নিজেদের দাম নিজেরা কমাইছে কথা বলেন মহিলাদের দাম যদি তারা ধরে রাখতে পারতো রে কোন যদি কবজি ভিজা পর্যন্ত দুধ না খাওয়াও আমি নাসিরুজুরীর কাছ থেকে শুনিয়াছি তাহলে তোমার বাচ্চারা আমি পালতে পারবো না তাহলে ওই মহিলার কপালে কি হবে ওর গোষ্ঠী সহ তালা কইয়া যাবে মনে হয় লাভ দিয়ে উঠে জাম করে উঠিয়া বৌড়ে দুই থাপ্পল মাইরা বাচ্চারা দুই গালি দিয়ে কয় শয়তানকে জ্বালায় ঘুমতি পারলাম আমি গোল করে যাই গোল গড় সেরেন গরু আর যায় বাপে যে সিদ্ধান্ত নিল এই নাই এর কারণে সন্তানের প্রতি বাপের সাইতে মায়ের দরদ বেশি ঠিক না ফাঁকে একটা মাসালা বলে যাই যদিও সাথে ভালবাসা থাকবে এক গুণ চার বাঘের এক বাঘ অনপর চারির এক ঠিক না বাপে ভালোবাসা পাবে পঁচিশ পার্সেন্ট মায়ের পাবে পঁচাত্তর বাপে পাবে এইদিকটা কেন বহুত বাইরা গ্রামের থেকে শহরে এসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা শহরে বাসা নিয়ে থাকে না এই চাকরির ভিতরে আপনার যে বাসাটা হ্যাঁ ভালো করিয়া अपन बसारित छोट एक सतने का जगह बसा चेयर का बसा और खाटर <स्यारिक। स्यारिक> पर काट दुस्त रे खाटर सीते चेयर वाले सम्मान आसन चेयर सम्मान आसन य आसने बसई बा के আর খাটে বসাবা মাকে কে আব্বার মর্যাদা ওই দিক দেবে সীতারে চেয়ার মা কেবসাণে হাত দিয়ে মালিশ করে দিবা মাথা একটু হাত মালিশ করবা মুখের উপর দিয়ে হাত বোলাইবা ভালোবাসা দিবা মাকে শ্রদ্ধা দিবা আব্বাকে চেয়ার দিবা বাপকে খাটে বসাবা মাকে কে এইটি হলো প্রসেসার পদ্ধতি ঠিক না চলে যাই দিকে তাহলে সন্তানের প্রতি ভালোবাসা কার বেশি কারণ পরিশ্রম বেশি মানুষকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেছি এই জন্য আরস করছি লৌঘ কলম আসমান জমিন চন্দ্র সূর্য ফ্রেস্তা সব ধ্বংস হয়ে গেলে আল্লাহর কোন কষ্ট লাগবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে কেমতের দিন ইল্লা বাজিহুল্লাহ একমাত্র আল্লাহ সালা কেমতে আর কেউ থাকবে না জোরে বলেন টিকিট না ও দোস্ত তোরা যদি জাহার্নামি ঘোষ আমার বড় কষ্ট লাগবে তোরা যদি দুজোকে পড়িস আমার বড় কষ্ট লাগবে কারণ তোদেরকে বানাইছি আমি আল্লাহ হাত দিয়া জোরে বলেন সোহান আল্লাহ যেদিন থেকে তোদের বানাইছি ওই দিন থেকে তুদের পিছনে আন্তর্জাতিক গেছে আমার কাছে বলে গেছে সুতরাং ওদিকে আমি বানাইছি তোদেরকে হাত দিয়া আবার তোদেরকে আমি জাহান নামে যাইতে দেব না আমি তোদের আগুনে পুরা সহ্য করতে পারি না এই জন্য আমি আল্লাহ জানি ওই শৈতান তোদেরকে দুনিয়ায় गुणा कर गुण संख्या कय प्रकार दुई प्रकार गुणा कर प्रकार भेद प्रकार गुणा करे की जाने ना। আল্লা কে শৈতান দুই প্রকারীরা এই দুই প্রকারের গুণা শৈতান করাবে আর দুই প্রকারের গুনার বিচার আমার পক্ষ থেকে হলো কবিরা হোক আর সগিরা হোক উভয় গুনার একই শাস্তি একটা কবিরা গুনার জন্য সাত বছর নাম একটা সগিরা গুনার জন্য সাত হাজার বছর যাহার নাম কবিরা আর সাত কোমলিত হওয়া দরকার ওটা তো ছোট গুণা কথা বলেন সগিরা গুনা কবিরা গুনা যদি সাত হাজার হয় সগিরা গুনায় কেন সাত হাজার হবে একটু তো কম হওয়া দরকার তফসির কারক মুফাসের লিখেছে একটা সাপে কাটা দংশন করলে মানুষটা মারা যায় ওই সাপের ছোট্ট একটা সাপ বাচ্চা আছে এক বিঘের কাল সাপ কেউ সাপের দিলে ওই এক হ্যাঁ মরে দুই দিন বেশি টাইম লাগে একে টাইমে ঠিক এটা যে সগিরে সাপ কবিরা সবে কামড়াইলো মারে সবিরা সবে কামড়াইল মারে কবির বিচার আল্লাহ রেখেছেন এক একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম আমি দোস্ত আপনাদের কাছে এই গুনার আলোচনা নিয়ে আসছি আপনারা মনে মনে কষ্ট পাচ্ছেন নাকি আমি জানিনা যে হুজুরি কাছে চাইলাম হুজুরকে ডেকে कतगुल करबी छा हिसाब करें कई प्रकार अपनी जो मुखदेद मुखे बोलार फिर लिखे फिलहाल কথা বলেন টিভ নেই প্রকার কবিরা আর সুন্দর একটা নতুন পথ অবলম্বন করেছি বান্দারে জীবনে যত সকিরা গুণা করবা জীবনে যত কবিরা গুনা করবা এই দুই প্রকারের গুনার এক প্রকারের গুণা আমি আল্লাহ বিরা। তাহলে আল্লাহ যেহেতু দুই প্রকারের এক প্রকারের গুণা বিনা তাই ক্ষমা করে দেবে আল্লা রেবার কোন প্রকারের গুণার দায়িত্ব দেওয়া যায় কইলাম যে আল্লাহ তাহলে তুমি কবিরা গুনার দায়িত্বটা নেও তাই বলছি ওরে কবিরা গুন আর চাইতে সবিরা গুণা বেশি ডেঞ্জারাস বিপজ্জনক এদিক বোঝেন একটা বল সাপে দম করতে গেলে ফানা তোলে তোলে না সাপটা যদি বড় হয় আর শব্দটা জোরে আসে না ওর থেকে বাঁচা বড় কঠিন কামড় দিলে তো একেটাই মে মরবে ও প্যান্টের মধ্যে দিয়ে ডুকে যাইতে পারে ও শার্টের ভিতরে পেঁচাই যাইতে পারে ও বালিশীতলে লুকায় থাকতে পারে ও জুতার ভিতরে মোজার ভিতরে পেঁচাই থাকতে পারে ও জায়গা মায়ের দিলে তো তুমি মরবার দেরিয়ে কিন্তু বেশি লাগবে না কথা বলেন তুমি যদি সমস্ত কবিরা গুনার থেকে বেঁচে থাকতে পারো আমি আল্লাহ তোমার সমস্ত ছবিরা গুণা বিনা তাই ক্ষমা করে দেব আল্লাহর মতো আল্লাহ হয় না না আল্লাহ কি দায়িত্ব ছিল আল্লাহ আমরা না করব করবো আর তাই এমনি এমনি মাফ করে দেবে কন্যা সুভান আল্লাহ এত ভালো আল্লাহ হয় ইচ্ছে ভালো আল্লাহ হয় না আমার হাতের দিকে করতে হাতের পাঁচটা আঙ্গুল আপনারটা এরকম করলে এরকমই হবে যে আঙ্গুলটা যেদিক যতটা ফাঁকা হয় যেদিক যতটা ফাঁকা হয় তাতে সব ফাঁকা গুলো এক সাইজ হবে না কথা বলেন ঠিক না এইটার থেকে টেটু বেশি এরপরে ছোট ছোট হর থেকে আসর আসর থেকে ঈশা ছোট্ট সারা রাতির একটা লম্বা গ্যাপের পরে ফজর ঠিক না আমার বানানো গল্প নাই নামাজ পড়বে আঙ্গুলের ফাঁকে ফাঁকে গ্যাপের সিস্টেম যেমন নামাজের রক্তের মাঝে দূরত্বের সিস্টেমও এরকমই যেই দুই নামাজ পড়ার কারণে দুই নামাজের মাঝখানে যত সগিরা গুণা হবে ও বান্দা সমস্ত সগিরা কথা ঠিক আছে আপনারা খালি দোষ দেন হুজুরি হুজুরি মিল নাই দেখলেন নিজেকে মধ্যে মিললাই হুজুর এক হুজুরার সাত দিনই সপ্তাহ তা দুই শুক্রবারের মাঝখানে ছয় দিন তাও কয়ে বললেন তো সাত দিন এরপরে ঠিক হয়েছেন ঠিক না রাতে নামাজ কয়েব তো কথা বলতে হবে এবার সবাই একমতে জব দেবেন একটি লাভ করতে পারবেন না খালি আমার হুজুর কে দোষ হুজুরি হুজুরি মিল নাই এই জালায় একদল হুজুর কে চোখেই দেখতে পারেন এক আল্লাহ এক ভিতরে জামেলা কথা কেন না এই অভিযোগ আপনারা করেন কি করেন না আমরা অভিযুক্ত ঠিক আছে মেনে নিলাম আপনারা অভিযোগ মুক্ত জবাব দেন বলেন তো নামাজ দিনে রাতে পাঁচ অক্টের ভিতরে দিনে কয়েক আর রাত্রে কয়েক একমাত্র জব আবার পাঁচ সেকেন্ড সুযোগ দিলাম দিনে তিনক্ত রাত্রে দেখছেন দুই রকম কয়েছেন জীবন ভরে দিন আর কতটুকুর নাম রাতেন মুসলমান মোটে অক্ত এবার আরো কায়দা হয়ে গেছে তিন নম্বর এক তেল তিন জন হলো চারিমাম হতে হবে তো আবু হানিবাসাবিমান মালিক কেবল তিনই মাম হচ্ছে দিন মতানক্ষ্য করে এটা সঠিক সম্ভব কষ্ট হচ্ছে অপরোজনই বলতেছি নাকি আবার দিনে যারা কয়েক দুই অপ্ত তাদের দাবি কি दिन का सूर्य जत आकाशे नाम दिन ठीक ना अतएव सूर्य उठार आगे डूबारुतरा ईशार सूर्य उठार आगे रतज दिन बेला जोहर आस ठीक ना जुक्ति अतएव दिन नाम এবার যারা কয় না দিনে তিন তাদের দলিল কি রোজা রাখেন কি দিনে না রাতে ভালো করে বোঝেন রোজা কখন দিনে ঠিক না হ্যাঁ রাত্রে ইবাদত করো দিনে রোজা রাখো রোজা হলো দিনের ইবাদত এবার দিন কারে কয় দিন শুরু হয়েছে রোজা কাকে বলে রোজা তো দিনে রোজা যদি দিনে হয় আর দিন যদি হয় সূর্য কাছে থাকে অতক্ষণের নাম যদি দিন হয় তাহলে কথা বলে হইতে হবে হবে হবে। কথা বলেন তাহলে রোজা শুরু হয়েছে শোভেছাদেকের থেকে ঠিক কি ঠিক না শোভেছাদেকের থেকে সুতরাং শোভেচ্ছাদের থেকে দিনের হুকুম অতএবের নামাজ দিনের মধ্যে এই সূত্রে দোস্ত দিনের নামাজ তিনুক্ত। মাঠে উ বিলির ভিতরে মাঠের ভিতরে হাল চাষ করতে গেছে বাড়ি সারা চার কিলোমিটার দূরে গরুর দিয়ে হাল চাষ এই শিক্ষিত জনতা মনে রেখে আপনারও কোয়া লাগবে না জানো নিজে আটকে গেছে हाल चा करते चौत्र मासे दिन शुक्नो जमीवार सारा ग আরে হাল ছেড়ে দিয়ে গরুর এ ছেড়ে দিয়ে পায় ডাক মারছে কি কয় ছেলে পানি দে আবাই কি চাইছে কথা বলেন বাপে ডাক দিয়েছে থেকে বদনাটা নিয়া ওজু বানাইয়া গামছা যে গা একটা ঝাড়া দিয়া কোনো একটা জামা দিয়া মসজিদে নামাজ নামাজ পড়ে এসে এবার তিন ছেলেকে নেমুজা করাই বসে জিজ্ঞেস করছে বাবারা তোমরা তিনজনের পানি তিন রকম কেন কারুক্তি কি যুক্তি যদি সঠিক দিতে পারো তাহলে আমি পুরস্কার দেব তোমাদেরকে আমার কাছে ভালো একটা পুরস্কার তোমাদের জন্য বলো কারণে কোনোদিন আপনার গোসল করা ছাড়া মসজিদে যাইতে দেখি নাই আর আজকে তো সারা গায়ে ধুলোবালি এই অবস্থায় কোনো মতে মসজিদে যাওয়া যাবে না তাই আমি দ্রুত গোসলের পানি নিয়ে আসছি দুই মগ গায়ে আব্বার গায়ে ঢেলে দিয়া কোনো মতে গোসলটা করায় মসজিদে পাঠাইতে পারি এই আপনি যেভাবে পানি বলে ডাক দিয়েছেন আমার মনে হয় আমার আব্বা পানি জ্বালায় মারা যাবে বেঁচে থাকলে নামাজ আজ না পড়ুক কাল ভর্তি করবে জুমো না পড়ুক জোহর পড়লি চলবে কিন্তু বাপরে আগে পানি খায় বাসা হবে। তাই আব্বা আমি দূর হয়ে আপনার জন্য খাবার পানি নিয়ে এসছি এ যুক্তি সঠিক না বেটিক ঠিক আছে না তিন নম্বর ছেলে তাই আব্বা আমি দেখলাম মসজিদে ক্ষুদ্র চলতেছে এই মুহূর্তে গোসল করতে গেলে জুমো ফেল করবে এখন গোসল করার দরকার নাই দুই নম্বরে এতক্ষণ যখন বাপ বেঁচে আসে না বাপরে তো দেখছি চৈত্র মাসে হাল চাষ করছে তারপর রোজা রাখছে সেই বাপ মাত্র মিনিটের জন্য হয়তো বা পানির জন্য মারা যাবে না কোনো মতে অজুবানায় বাপরে মসজিদে দিতে পারি যাতে জুমোটা কোনো মতে ভাগে পায় তাই আমি বদনায় করে পানি নিয়ে এসছি এর যুক্তিও সঠিক কি সঠিক না বাপে যাইয়া তার হাত থেকে বদনা নিয়ে পানি নিয়ে অজুবানায় গিয়েছে ज पानी जदिव व्यवहार करे नाई कानी आनार पुक्ति सठिक ठीक ना এবারে যদি পানির বিনিময় পুরস্কার দিতে হয় শিখছে বাপের কাছ থেকে কথা বলা শিখেছে ওই ছেলেরা বাপের কাছ থেকে জীবন করে কথাবার্তা বলে বাপের সাথেই কথা বলে এরাও বাংলা বলে বাপেও বাংলা বলো বাপের মাত্র একটা কথা বলেছে পানি দে সেই পানি যদি তিন রকম দেয় আর কোম্পানি দিয়া যদি হাকিমিন কোরআনে কারিম নাজিল করেছে কোনো দিন এই তিন রকম বুঝের ভিতরে ফাঁকে আবার একটা খেলা হয়ে গেছে যদিও তিনজনের যুক্তি সঠিক বাপে পানি নেছে কিন্তু বদনাবালার পানি ঠিক না পানি নেছে কার দলিল সঠিক তবে দোস্ত আল্লাপাক রব্বুল আল আমিন অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আবু হানিফার কাছে বদনাম এসে বদনা নেছে আবু হানিফার আল্লাহ বেশি নেছে। ওনারটা বেশি যুক্তিযুক্ত ওনারটা বেশি প্রয়োজন সাপেক্ষ এর কারণে আবু হানি পাহার মশালা গুলো বেশি গ্রহণযোগ্য কথা বলেন ঠিক না চলে যায় দুঃস্থ তাহলে গুনামা ভার পদ্ধতি পাচ উক্ত নামাজ এক নম্বরে তিন নম্বরে দুই রমাদান যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে দুই নামাজের গ্যাপের সমস্ত ছবিগুলো মাফ দুই নম্বরে যদি কোনো ব্যক্তি জুমান নামাজ পড়ে দুই জুমা গত জুমার নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন মাঝখানে ছয় দিনের গ্যাপে যত ছবি আগুনা হবে দুই জুমোর ওসিলায় আল্লাহ সমস্ত ছবিরা গুনা মাফ করিয়া দেয় তিন নম্বর মাপের ব্যবস্থা আল্লাহ গুণাগুলো করবেন এর জন্য প্রথম শর্ত লেগেছে লাগাইছেন যদি তুমি কবিরা গুণা পরিহার করে চলতে পারো তোমার আমল যদি কবিরা গুণা না থাকে তোমার ইচ্ছাকৃত কবিরা গুণা করা না থাকে তাহলে নামাজও ফলবে না দুই রমজানে এগারো মাস দুই মাপাজ আর মাঝখানে পড়ছে না তো বলাই লাগলো না যেমন ছয় দিনের গুণা মাফ করে ও দোস্ত এই দুই জুমা ছয় দিনের গুণা মাফ করার জন্য কাজে আসবে ওই সময় যখন তোমার আমল নামায় আগে থাকবে পাঁচক্ক নামাজ থাকে বরাবর পিছনে একেবারে ফাল্স জাগা দখল করে বসে রয়েছে উনি এলাকার নেতা মসজিদ না সেক্রেটারি ইমামের বরাবর পিছনে ঢাকা শহরে গ্রামের কথা বলতেছে এদিক ওই জমেন এদিক তো সব হাজি গাজি আল্লাহ প্রথম কাতারে বেশ আল্লাহ নামাজ নাই শুধু শুক্রবারে জুমার নামাজ ও জুমার নামাজ তখনই কাজে লাগবে যখন মাস কারে দিন নামাজ ছয় পাঁচ নামাজ থাকবে কথা বলেন ঠিক এরপরে দুই জুমায় ছয় দিনের গুণামাফ করার জন্য। যেমন নামাজ লাগবে ওই রকম দোস্ত দুই রমজানে এগারো মাসের গুনামাফ করার জন্য বস্তার মধ্যে দুই প্রকার ইবাদত লাগবে এক নম্বরে পাঁচক নামাজ নম্বরে তোমার নামাজ এই তিন প্রকার ইবাদত থাকলে তোমার সমস্ত ছগিরা গুনামাপ শর্ত হলো ইজাজ কাবায়ের তাহলে আমাকে দায়িত্ব দেশে কবি এক আসল সামনে রয়েছে আমাকে আপনাকে দায়িত্ব দেশে আল্লাহাক কবিরা গুনার আমাদের দায়িত্ব দিয়েছে কিসের কবিরা গুণার দায়িত্ব আমাদের আর সাহপাক থেকে কবিরা গুনা বোঝেই না শহর অঞ্চলের মানুষ আপনারা আপনাদের কথা বললে কেমন হবে তা জানিনা গ্রাম পর্যায়ে গ্রামের মানুষও তো গাছেন গ্রামে আছে এক শ্রেণীর মুরব্বী দাদা এই দাদারা খুব রা দাদা महल्ल गर्थात सेलर मे नीतनी पाई পুতের ছেলে পুতনি মেয়ের ছেলে মেয়ের মেয়ে নাতনি দাদায় বিয়ে করা হারাম কিন্তু প্রতিবেশী যে সমস্ত বাতিজার মেয়ে প্রতিবেশী ভাতিজার মেয়ে এরা নাতনি হয় তাদেরকে কিন্তু বিয়ে করা হালাল সরিয়ে ওই চোদ্দিনের বাইরে পড়ছে দাদায় রসালা দাদা করে আব্বাও কয় আচ্ছা দিয়ে দিলাম ওটা আপনারে ডোলিও কে দাদা আমি রাজি এ কিন্তু সবাই আর কি চলতেছে কি চলতেছে ঠিক না এই আর কি ইতে দেরি হয় না যেভাবেই বলো না কেন শরীয়তে সমাজের কাছে বাস্তবায়ন হওয়ার জন্য সামনে দুইজন পুরুষ সাক্ষী সাক্ষী থাকলে যথেষ্ট আর পুরুষ সাক্ষী যদি না থাকে বাইনা কা তোমার মাঝে আর হয়ে গেছে কাজ করতে জন্য তুমি যেভাবেই বল না কেন আর কি করে বলো তামাশা করে বলো ঠেক্টা করে বলো রাগ করে বলো আনন্দের সাথে বলো বলতে দেরি বাস্তবায়ন হইতে দেরি না এক নম্বরে বিয়ে দুই নম্বরে বৌতাল বিয়ে করার জন্য পুরুষে প্রস্তাব দিয়েছে আর মহিলার সঙ্গে সঙ্গে কবুল করেছে ওই জায়গা মুসলমান পুরুষ সাক্ষী থাকে ওই বিয়ে বাস্তবায়ন হয়ে গেছে খাওয়া লাগবে, না লাগবে লাগবে না না কাজমহর মুখে বলে ধার্য করা লাগবে না আল্লাহর পক্ষ থেকে একটা দিনমোহর ধার্য করা আছে। শরীয় বিধানের কাছে আছে না নাই ওইটা ওর পিত হয়ে যাইবে ও দস্তরে বিয়ে কিন্তু হয়ে গেছে দাদায় নাতনি কইলো ডলি ধরে আমার পছন্দ হয় তোর দাদি পারে না যা আমাদের বাড়ি আর বিয়ের মাধ্যমে গুরুত্ব দেয় না পরবর্তীতে মেয়েটাকে নিয়মতান্ত্রিক আর জায়গা বিয়ে করাই দিচ্ছে ও দোস্ত এই বুড়ো যতক্ষণ তালাক না দেবে ডলিকে ওই অন্য জায়গা বিয়ে দিয়ে হারান ওই জায়গা বিয়ে হয়েছে সন্তান হয়েছে অত শুনলি বুড়োর রস শুক হয়ে যাবে রস এবার বুড়োর কাছ থেকে তালাত দিয়ে রাখতে গেলে এবার রাজগুল হবে স্বামী স্ত্রী বিবাহের পরে যদি ন্যূনতম অজীব হয়ে গেছে এবং তিন মাস ১৩ দিনের ঘোরপোস দেওয়া অজীব আর যদি বাসর করার আগে ওই নির্জনতা অবলম্বন করার আগে যদি মুখে মুখে আবার তালাক দিয়ে দেয় তাহলে এখানে দেনমোহর পূর্ণ দেওয়া লাগবে না অর্ধেক টাকা দিয়া লাগবে এই বুড়োরে এই সমস্যা আছে না নাই এরপরে গ্রাম্য দুলোবাইরা প্রতিবেশী শালীদের সাথে এমন আচরণ করে থাকে এইরকম বিয়ে শালীদের সাথে পাড়ায় পাড়াই করিয়া বেড়াইতেছে এই বিয়ে থেকে তালাক না করানো পর্যন্ত ওই শালির অন্য জায়গা মস্ক করার জন্য আচ্ছা বস তোমার দেখি মানসিক তালাক দেয় তা কি রকম দেয় আমি একটু তোমার কই তুমি একটু শোনো এই কইতে যে যদি বৌ রেক তিন তালাক দিলাম তাও তালাক হয়ে যাবে না। কবিরা কবিরাগুনা আপনাদের জন্য নিয়ে আসি। আমার বাড়ি গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর দেশের মানুষ আমি দায়িত্বশীল ও জায়গা থেকে দুই পাঁচ মন মিষ্টি এনে আপনাকে দিয়া তা আমি আনতে পারিনি আনছি কয়টা কবিরে একশো খবর একশো কবিরা করব। এমন জান্নাতের ব্যাপারে দিতে পারবো যে জান্নাতের ভিতরে আবাদা মধুর একটা নদী হবে দুধের একটা নদী হবে পানির একটা নদী হবে সর্বতের পাবা দিন যুবকরা পান্ত বউ বাজার বউ বাজার হলো এখানে খালি বউ কিন্তু টাকা লাগে না টাকা তো আগে পাঠায় দিয়েছি তোমার সব জমা আছে ওখান থেকে আল্লাহ মাইনাস করবে আর তোমাকে দিতে থাকবে প্রত্যেক মাসে বউ বাজারে যাইয়া একজন পুরুষে এক হাজার করে বিয়ে করবে বাহাত্তরটা এরপরে মাসে মাসে এক হাজার আল্লাহ না ভয় পাচ্ছেন যে অত বউ নিয়ে আবার বাড়ি থাকতে পারি না বাড়ি আমার এক চাষা দুই বউ তাই বাড়ি ঢুকতে পারে না বারো মাসকাল তবলিগি থাই আমরা জীবনে কোনো দিন ঝগড়া বাদাই না আমরা জীবনে কোনো দিন গ্যানজাম করি না আমরা কোনো দিন প্রসাদনীর বিষয় নিয়ে করি না আমরা কোনো তা নিয়ে ঝগড়া করি না চিরকাল আপনার সন্তুষ্ট আপনি আমাদের পর সন্তুষ্ট ও জায়গা পৌনতাম হবে না মাসে মাসে এক হাজার বিয়ে করবি তারপরও কোন সমস্যা হবে না জোরে বলি সুবাহ এমন জান পাইবা একশো কবিরা ছাড়তে পারলে আমি কি বলবো পারবেন মুখস্থা গুণা বলতে একশো ঘন্টা টাইম লাগবে তখন মোটামুটি বলা হবে এতক্ষণ ধৈর্য আপনারও হবে না আমিওক্ষণ পারবো না মাথায় মাথায় হেডলাইন বলে যাব খালি আন্ডার আপনি পড়ে নেবেন হেডলাইনটা বলে একশো কবিরা গুনার ভিতরে তিনটে কবিরা গুণার শ্রেষ্ঠ এক নম্বরে সিরি দুই নম্বরে কুপুর তিন নম্বরে বেদাত गजाजी फाखीबाजी लम्पटी लुच्चमी जत पुरुष ने बंदा तब तुम बस्तार भरे तीन प्रकार गुनाओ न অন্য সব সাতানব্বইটা গুণা আছে সাতানব্বইটা কবিরা গুণা তোমার বস্তার ভিতরে দেখা যায় ও বান্দা আর যত সগিরা গুণা সব তোমার ভিতরে সাতানব্বই প্রকারের কবিরা গুণা আছে কিন্তু এই বড় তিন প্রকারের কবিরা গুণা নাই ইন তাই আল্লাহ বলেন ইন আল্লাহ ফিরু ফিরু মাদু জালিকা যতটুক দুনাই টানা টান আছে তাইতে বেশিটাই বেশি নিকলাম তর্জমা কি আল্লাহ কাজ যদি তোর বস্তার ভিতরে সেরেকের গুণা না থাকে আর যদি শর্ত ভালো বস্তার ভিতরে ওই বড় তিনটে থাকতে হবে না অতএব ওই বড় তিনটে নিয়ে ভালো করে বুঝতে হবে কথা বলেন টিক কি ঠিক না তোমার বস্তার ভিতরে যদি বড় তিনটে না যেমন ছোট্ট একটা কথা বলি এই মাদ্রাসার ছাত্র বাজারে গিয়েছে স্থানীয় যুবক সিলেটারে দিইখা মুখখান বেজার মলিন মলিন বাপ দেখে তারের কাছে ডেকে এনেছে দাদা তোমার বাড়ি কোথায় এমনি ভিতরে অনেক কষ্ট মা ছেড়ে আসছে দেখলাম আমার ছোট বোনটা পানি তিপুরে মরে গেছে এমনি খালি খালি ছোট পুলাবন যা কল্পনা করে তাই দেখে এই জালা ভিতরে মা বাপাই বোন কেউ নাই ওদিকে এ খানা খায় মাত্র দুই দুপুর বেলা খানা খাই নাই ভাত লক্ষী দাদা তোমার মুখখান বাজার কেন কাচ্ছ কেন জিজ্ঞাসার পর ওর আবেগ আরো বাইলা গেছে এবার সহ্য করতে না পাই চোখের পানি ছেড়ে দিয়ে পাই আমি দুপুরে খাই নেই কি দুপুরে খাও कना दूरे खाईनी है ए कसो দোকানে নিয়ে গেছে এই দোকানদার বলো একটা পাও রুটি দাও দুইটা কলা দাও আর বান্দা তুই আজকে যা করছিস বান্দা তুই যদি এখন মারা যাস তোর বিগত যত আছে আমার হাত দিয়েছিস আমি সব মাপ কইরা দিল আমার এই মহিলাটা একটা ছিল এরপরে ঘটনা কি বেসতে আসলো কি কইয়া মহিলাটা বলতেছে জিব্রিল বলতেছে ভিতরে তবে চরিত্র দুপুর দুপুর টাইবে মরুভূমির ভিতর দিয়া এবার ওই নাইট ক্লাব থেকে নিজের বাসার দিকে যাইতেছে মরুভূমির ভিতরে দেখে একটা ইন্দারা কূপ ওই ইন্দারা কূপের কাছে একটা কুকুর আইসা ঠিক না লক্ষ্য করে দেখেছেন কুকুরের জিব্বেদের কিন্তু টপ টপ করে পানি পড়ে আর প্রাণী জগতে যেই প্রাণীর জিব্বে যত রস ওই প্রাণী তত লুবি হয় তেতুল খালিও তার কোন যদি বিস্কুট খায় তাও কোনো কোনো ডকছে জিভ সামলাই পাচ্ছে না কথা বলেন ঠিক না পায়ে ছিল চামলার মুজা গায়ের থেকে উলনাটা খুলিয়া ওই চামড়ার মুজাকে উল্ডার কে নিতে বাইদা নিচে ছেড়ে দিয়ে দুই মুজা পানি উঠেয়া কুত্তটাকে পান করাইছে কুত্তটা খুশিতে হাসতে হাসতে চলে গেছে ওই মহিলার কোনটি আর কলা খাওয়াইলে এই ও শিলায় যুবকের গুণা আল্লাহ মাফ করে দিতে পারে কি না শর্ত যুবক তোমার বস্তার ভিতরে সেরেকের গুণা থাকতে পারবে না বেদাতের গুনা থাকতে পারবে না বান্ধা কুবুরের গুণা করিস না বান্ধা হাদিসের দ্বারা বলে বেদাতের গুনা করিস না বান্ধা আর যত গুণা করছি সহ আমি যে কোনো ভালো কাজ দায়িকা করে দিতে পারি অতএব শেরেকটা ভালো করে বুঝে নিতে হবে ঠিক আল্লাহর অস্তিত্বের সাথে কেউ কেউ শরিক করা আল্লাহ যেমন আল্লাহর সমাকুটি আরো কেউ আছে এটা এক নম্বর সিরিক কথা বলেন আছে কেউ এরকম আছে যেমন বলে টিকে থাকতো না ওরা আরো আগে তবা করে ব্যাকে চলে যাইতো যেদিন হজরত ঈসা আলাহিসাল্লামকে দাবি করে সুলি মেরে ফেলছি ওই দিন থেকে ওদের বোঝা উচিত ছিল আল্লাহ যিনি হয় তিনি কোনোদিন মরে না তারা মারাও যায় না কথা বলেন আমরা ওই করি না দুই নম্বর আল্লাহর গুণের করা আল্লাহ যে ক্ষমতা আছে ওই ক্ষমতা আর কি আছে জোর হলো না জোরে বলেন আছে ছেলে দেয় কথা বলেন মেয়ে দেয় আর একটা গর্ভবতী মহিলা গুম থেকে আল্লাহ রসুল কুরান কিতাব কিচ্ছু দেখার আগে সর্বপ্রথম চোখ খুলিয়া গভীর থেকে উঠে দেখবে ফিরে নতুন আসছে দেশে আমি শশক কে দেখছি একবারই দেখি যে ওই জুলোলো তারা নামাজ পড়ে তার তুরাই আকর্ষ কেন ও কোয়াই পাশে একজন কয়ে কিন্তি আমি করে দেবো আমি কইল যে আজ তা করল তো বাঁচতে চাই ও আমার সাথে তালে তালে তখন করলো পরে দুই দিন পর তাই ঝুলনু রয়েছে তা নামাইস নাই তো বলিস আর কয়না ছয় সাত মাস পরে দেখা তোকে এবার কি হলো তো তো কলি চুলি না কয় ভাই কি কব এবার দুই দিয়ে মাইছে তো যা দেখলি তা দেখলি তাই ওই দেখি তো বলেন ঠিক इस अपनी मारा जा रहा जो बेचे थकीान देखे देखे बृप्ति पाइतम क्या एक सन्तान पेटे बनाइए नबी हाथ ऐसे क्षमता स्त्री पेटे दर्जन से बना ওই মুসলমান সব পাইকারি ধরে মোশে কইয়া গেছি কোন পীরের দরবারে মানলো করবেন মিরপুর এক নম্বর মান্ন না করিয়া কে হুদিন মায় নিয়ে দেখি তো অনেকে তো মানে তো তা যদি হয় তোমার সেই বিশ্বাস তো আপনি মান্তি মেলা খরচ যায় তুমি ওই ঠাকুর বাড়ি মন্দির একটা শুকর মানো তাও তোমার ছেলে হবে কোন পীরের মাজারে মের মে আর কার নামে মুসলমান শাহ জালালের গজার মাছ রে খাওয়াইতে যায় বাইজ বুস্তাবির কস্তপরে খাওয়াইতে যায় খান জাহানালির কুবিরে খাওয়াইতে যায় আরে ওই জায়গায় না এগুলো খাবি আল্লা কাই তুক বি গোপন কিছু সিরিক আছে কিছু গোপন সিরিখ নদীতে যখন যায় আল্লাহ কায় জড় আর জিববে পানি থাকে দাউল্লাহ মুখলিস ওই সময়ের সাথে আল্লাহ সারা কির কথা মনে থাকে না প্রেম গল্প সব যখন পারে চলে গেছে ইজা শিখুন এই সময় শিরিপ করা শুরু করছে কায়দা মতো সারেং যা চমৎকার আর এই ইঞ্জিনে যিনি ছিল উনিও কোন না এগুলো সব সিরিক এগুলো সব কিছু একটু হোসট খায় বাধা লাগছে যাত্রা বলো না বাদা লাগছে এটাও সিরিখ হোসট খাইলে যদি বাদা হয় এতে যদি যা না যায় এক যুবক ওর মার কাছ থেকে পানি নিয়ে আগের থেকে লুঙ্গির কেনি ধরে উঁচু ওর একই টেনশন গেটে যাই যেন না দেখি যে ভিতরে কেউ বসা তালি সর্বনাশ তালি আর লুঙ্গি টেকলো না ও দরকার হাঁটতেছেখানা জাতি যে না যে চলে আসলে ও কে মা তুমি কইলে না যে কোনো দিক যাইতে গেলে বাধা খালি জাতি নাইতে তো যাতাম তাই বলি কি পায়খানা যাওয়ার সময় বাধা জাতি নেই তাহলে মসজিদির মতো ভালো জায়গা যা সুমা বাধা খাইলে যাওয়া যায় কথা বলেন যায় ওয়া শুনতে আসার সুমা বাঁধা খালি আসা যায় কিচ্ছু না লাফিল ইসলাম বেশকাত শরীফের হাদিস বুকারি শরীফের হাদিস নবীবার তাফিল ইসলাম ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই লক্ষণ রে বিশ্বাস করা হল এর ভিতরে ফকিরে এসে হাক মার্চে বাবা একটা টাকা দেন এখনো কেনা বেচা হয় না সবে মাত্র সাঁটার ফুলছে ঝাড়ু টারু দিয়ে গোটগাট করে বসছে এর ভিতরে ফকির এসে হাত বাবা একটা টাকা দেন বাবা মাপসাই আর বড় লোক হবি এই কোটিপতি না হইলে দোকানদারি না করতে আসলে তোর তো ফকির কাছে মাপসা লাগতো না এই পয়সার মালিক হইয়া দনী হয়ে কত বড় অন্যায় করছি বসছো ফকির কাছে মাপশা লাগে তুই না করলে আমার কি কথা বলেন ঠিক না বটে প্রত্যেক কাস্টমার আসে ঘুরে ঘাড়ি ওর দ্বারে তারাক দোকানে কিনে নিয়েছিল দিনের মধ্যে এই সমস্ত ঘরের বেলায় রাতের বেলায় ঘরের থেকে হেঁটে পানি বাইরে ফেলানো যায় না এগুলো সব সেরকি আকিদা এই সমস্ত এই মাসে বিয়ে নাই ও মাসে বিয়ে নাই সানে বিয়ে নাই আমা বিয়ে নাই বাদ্দর মাসে বিলেই পার করতি নাই তো ডাকতি ডাকতে যাবে না ওকে কোরঞ ভর্তি করতে যাবে তুই মুসলমানই বলোনা কোরঞ আর কাকে ডাকবে না তো কোরঞচুরি পাবে কোন জায়গা তার খবর নাই ছেলেটা অসুস্থ হয়েছে আল্লাহ তোমার শোনা লক্ষ্য দিন তাজা কবরে থাকবো মরার পরে কবরে থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম আসে না পুলিশ জীবিত অবস্থায় ছয় দিন কবরে থাকবো ম্যানিগুলো কি কাম তিনুরগির দাম তিনশো ওই হারাই গেলি তুমি ছাগল দেবা মা ওর মা কায় শান চুপ কর আগে পাইয়ে নেই পারে আল্লা ফাঁকি দেবে আছে ঠিক না মানন হবে কার নামে এক নম্বরের সিঁড়ি দুই নম্বরে কুপরি গুণা করবি না বান্দা। কুপুর কাকে বলে প্রত্যেক নিয়ামতের শকুর করার বিপরীত শকরের বিপরীত কুপুর নিয়ামত দিয়েছে যদি বলো আমার কামাই করা তাহলে সেম তোমার কালাম হবে কারুন মার্কা কথা আর সুনাম অর্জন করেছি বিদায় দেশের মানুষ আমাকে ভোট দিয়ে এখানে উঠোয় সেখানে উঠোয় আবার সেই মানুষটা ভোট দিয়ে তোমাদেরকে চেয়ারের তলে ঢুকো ঠিক না ঠিক না ও ক্ষমতা আমার বলে না কার বলে যেমন দেশে যদি ইন খুব ভালো ফলে যে সরকারে আমলি হোক আওয়ামী বলেন বিএনপি বলেন এর সাত কাঙ্ সব সচারে সব এক সমস্যা সেই সময় তুমি ডাইন পাই ঠেকাও ফলাইছো বাম পাইজে তো ডাইন পাইতে ঠেকাও ডাইন পাইতে যদি ঠেকাতি না পারো তুমি বাম পাইতে ফলাতিও বারো ঠিক না এক নম্বরে দুই নম্বরে কুফরি আর কুফরি বোঝেন এদিক ইস আই কোরআন আদর্শ ব্যতী রেখে আবার কথা কয়েদিক মানব জীবন গড়তে হবে ছয় বাঘে বিভক্ত করলো ব্যক্তিগত জীবন গল্প কোরআনের হাদিস দিয়া কি জীবন দুই নম্বরের পারিবারিক তিন নম্বরে সামাজিক চার নম্বরে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বরে রাজনৈতিক বিজ্ঞানী পন্ডিতের মত আদর্শ অনুযায়ী যদি ব্যক্তিগত জীবন গড় তাও কুফরি হবে পারিবারিক জীবন গড় তাও কুফরি হবে অর্থনীতি গড়ো তাও কু হবে রাজনীতি করো তাও কু হবে राजनीति करो अल्लाहर कुरान रसुलर नियम अनुजाई चलो राज आल्ला कुरान रसुलर हादीश खिलाफ जदि राजी करो जो सुंदर कर কথা বলেন টিকি টিক দুই নম্বরে কোবর তিন নম্বরে বেদাত তিন নম্বরে বেদাত বেদাত এই বেদাত সংক্রান্ত ছোট্ট করে বলি খুব এই বেদাত আপনাদেরকে বুঝয় দেওয়ার পরে আপনারা সারতে প্রস্তুত কিন্তু কোনটা ছাড়বেন যেটা সারলে আপনাদের লাভ আছে ওইটা ছাড়েন আর যেটা ছাড়লে ন্যূনতম লস আছে ওইটা সারতে রাজ না আজকে এই যে কয়জন আসছেন সেই কয়জন আজকে বেদাত ছাড়ার গরু জবৈ দিত গ্রাম্য হুজুররা মুল্লারা এই মুল্লাকে গরুর কাল্লা দিয়ে দিত মুরব্বী বাবারা থাকলে দু একজন সাক্ষী দেখছেন না এরকম জবৈ যে তার মাথা দিয়ে দিত মনে আছে নাকি এখন মুল্লা কে কাল্লা দেয় কথা বলেন দেয় ওই সময় কার গরু জবৈ দিলে যদি কাল্লা দেওয়া লাগতো তাহলে এখনকার গরু জবৈ দিয়া মুল্লারে গরুর অর্ধেক দিলিও সারেটা মুরব্বী মুরব্বী গরু হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই আগের দিন গরু বানিয়ে রাখছে গরু বলা যায় কোরবানির আগের দিন আগের দিন জবই দিলি কি হয় কুরবানির আগের দিন দিলি কি হবে তারাই মাদ্রাসা মসজিদে ইমামতি করি ইমামকে তো অনেক দায়িত্ব আমি জীবনে এর আগে মুরগিরে জবাই দেয়নি কিন্তু ইমামতি ঠিক রাখার জন্যই সব কাজ করা লাগবে তাই গরু জবৈ দেওয়ালা দিয়ে গেছে তিরিশ জন মানুষের বাঁশ দিয়ে চাপাই দিয়ে ধরছে মান্দ তো আছেই আমি যাইয়া এক পোস্ট মারিয়ে দিছি আর ওর গলায় দিয়ে ওই যে একটু কাটছে ওই দিয়ে রক্ত বেড়ে যাচ্ছে হুক্কা গলায় দিয়ে বেড়ে যাচ্ছে আর চোখ দিকে আগুন ছিটতেছে এদিক ওদিকটা কাটছে ওরও বুঝ যে এই কান কে করলো হবে তারে। পুকুরীর মধ্যে লাফায় পড়ছি ও আমার পিছিয়ে লাফাই পড়ছো টার্গেট সহি আমি তো ডুবই চলিয়ে গেলাম সাইড পালাইয়ে ও পানির মধ্যে পরিয়েছে এত বড় জুকি নিয়ে গরু জবই দিলাম তাহলে এ গরু অর্ধেক দিলেন আমার এক কাল্লা তো দিলইনি টাকাও দিল না আজও না কাল্লা এই মশালা আপনারা তৈরি করেন নাই আমরা উলামাই কিরাম বলেছি মোল্লাকে যদি জবাইয়ের বিনিময়ে কাল্লা দেওয়া হয় বা গরুর কোনো অংশ দেওয়া হয় তাহলে কুরবানি সহি না হবে আপনারা এই কাল্লা দিয়াটা বন্ধ করে দিচ্ছেন আগে দিতেন এখন দেন না এই অজটা আমল করছেন খুব তাড়াতাড়ি কেন আমল করার ভিতরে নিজেকে লাভ আছে কাল্লা বাড়ি থাকতেছে গিলুত খাটি মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাপ দেওয়া কোরআনেও নাই হাদিসও নাই কিয়াসেও নাই মক্কায় নাই মদিনায় নাই দুনিয়ার কোনো জায়গা নাই মুসলমান নামাজ হবে চার নরাত কি নামাজ হবে শুধু ওই এক রেখাত হবে না কি ওই তিন রেখাত সহ হবে না ওর সাত রিকা খেয়ে বেরিয়ে দেবে তাতে ওই এক না পুরো তিন রেখা ধরে বাতিল হয়ে যাবে কারণ ওইটা আল্লাহর হুকুমার রসুলের তরিকার সাথে মিল হয় নাই মানুষ মারা গেলে দিনের দিন কি করবা দশ দিনের দিন কি করবা কি করবা কি করবা না এগুলো যদি কোরানে গরু দেওয়ার চাউল দাও এইগুলো সব পরিপন্থী বেদাত ও দোস্ত মানুষ মারা গেলে জায়গায় দাঁড়াইয়া চার দিনের দিন এই দাওয়াত দিয়ে দেয় দিন জিলাপি খা খাই হয় এ কথাগুলো আমরা বলি আমরা খাবো না ইমামরা ইমামরা করতে পারবে না ইমামকে ইমামতি করা লাগে বারো কুতুব নিয়ে ঠিক ঠিক না আমি সাতটে মাদ্রা সার হুজুর দুই মাদ্রাসার প্রিন্সিপাল এক মাদ্রাসার সভাপতি আর এক মাদ্রাসা ছোট না কোনদিন যত শক্ত বলে তত ভক্ত বাড়ে কথা বলেন ঠিক ঠিক না বেদাত যেদিন পুজোই দেবো সেই দিন বুঝার পরে আর বেদাত করব না করা যাবে जोरे जाबे सेरे जा भोजर सारे এই ঈদ এ মিলাদুন নবী মকিনার মানুষের উপলক্ষ্যে কোন আলোচনা জায়গা হয় না বাংলাদেশের মসজিদ এই বান্দা ইমামদেরকে দিয়া কমিটির লোকে বাধ্যতামূলক করায় আল্লাহর কসম এক পয়সারও পাইবা না। এগুলো সম্পূর্ণ বেদাত এই বেদার যদি ছাড়তে না পারো মুরব্বী তিন ডে বলা হয়ে গেছে বাকিগুলোর হেডলাইন কব বিরক্ত হচ্ছে নাকি পাশা বেরোনো প্যান্ট পরা শূন্যতে মাকা পাশা বেরোনো প্যান্ট শোনেন না মসজিদি নামাজ পড়তে ঢুকি মসজিদি যাবো না তো নামাজ বড় কোন জায়গা তোর বাপের মসজিদ হ্যাঁ আমি ভাতা দেখবো কবিরা কবিরা বলেন কি কবি রাগুনা টিককে টিক না কবি রাগুনা পাশা বের করা প্যান্ট পরা কবি রাগুনা নাবি বের লুঙ্গি পরা ছবি রাগুনা এত বড় বুড়ি গায়ে লুঙ্গি কিনছে নিয়ে কোন জায়গা কইতে গেলে বমি আসে নামাতি নামাতি এরপরে তারপরে বেনাপোল বর্ডারের গুড়ায় তার কাটার কুনায় নিয়ে বাঁধছে ঠিক না আল্লাহ কাহে সামনে বের করে অতদের শরীরে আল্লাহ কত লোম দেশে লোমের স্থানের পার্থক্য নামেরও পার্থক্য তার মর্যাদার ও পার্থক্য আল্লাহ তাই দিয়ে বানাইছে ঠিক না মাথায় হলি চুল এই জায়গা হলি গুরু এখানে এবার মার্জাদাও পার্থক্য আছে না মাথার চুল খুলে দিলাম দেখলে লজ্জা লাগে গুরু দেখতেছেন লজ্জা লাগে মোস দেখায় লজ্জা লাগে এরপরে শরীরের লোমের বিশেষ লজ্জা শুরু হয়েছে নাবের নিচের থেকে এজন্য নবী বলেন ওই ওর উপরে কাকাপড় ওজন কোনো অবস্থা কোনা বের বেরোয় না যায় খুব সতর্কতা থাক ঠিক না যে কয় জায়গার লোম পরিষ্কার আছে কত আছে যে কয় জায়গার লোম পরিষ্কার করার হুকুম করা হয়েছে ওই কয় জায়গার কারণ আছে হেকমত আছে এই যে দাঁড়িয়ে রাখছে জীবনে কোনোদিন গন্ধও নাই ময়লাও নেই চুল দেখলাম গন্ধও নেই ময়লাও নেই বোগলের লোম লজ্জাসের থেকে ময়লা বেরোতে পারে আর ময়লা শিয়েন এগুলো যদি মোসের মধ্যে ঢোকে তাহলে কি সুন্দর দেখা যায় না এর পাশে যার তাকে খাওয়ার কায়দা তোমার না এর কাইলে অকায় সাপ করে ফেলে দাও যাতে নাক পরি প্রতি সুবিধা ঠিক ঠিক নে এই জন্যে আহা সুহান আল্লাহ রহমাতে নখ পরিমাণের বেশি এক সপ্তাহের বেশি বড় করা মরা গণা মরানকলম্ব হয়ে গেলে মাংসের সাথে জায়গা চাপা লেগে যায় আর ওই মরানকের গোড়া পর্যন্ত পানীয় জুয়ার গোসল গোসলে পৌঁছানো ফরজ যদি আপনার আপনার জিজ্ঞেস করল এত বড় নক রাখছু কার সোদ্ পুরুষ কেউ করে দিন নকেল নিব দিয়ে লেহাপড়া সেই বড় লোক হইছে দাতাল শয়তান সম্পূর্ণ শয়তানি কথা বলেন ঠিক মিথ্যে কথা কবিরা না দুকা দেওয়া সবিরা না কবিরা লুঙ্গি যেমন এগুলো সব কবিরা গুনা এইরকম প্যান্ট পরে নামাজ পড়া যায় যে প্যান্ট পরলে শরীরের লজ্জার অঙ্গ গুলো থেকে টের পাওয়া যায় এইরকম প্যান্ট পরে নামাজ পড়া যায় যুবতী মে হাজারো আব্বার আছে শিক্ষিত আব্বা লাল দুই পাঁচ বছরের ভিতরে কুকুর গুলো শেষ হয়ে যায় ওগো আল্লাহ আস্তাফুল দিন দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত বানাইছো যাদের জন্য তাদের স্বভাব দেখো যুবক যুবক কি বলা হয় উপযুক্ত আব্বা যুবতী একটা মেয়েকে একটা শর্ট কামিজ পরাইয়া আমরা একটু লজ্জা পাই তোমার মুসলমান গুলো কেমন অবস্থা আল্লাহ দেখো যুবতী মেয়েটাকে স্ক্রিন টাইট পাজামা পরাইয়া বৌডারে স্ক্রিন টাইট পাজামা পরাইয়া মোটর উপরে কুকুরের উপরে কুকুর যেমন দেখা যায় ওই রকম চাপা দিয়ে রাস্তায় চালায় ওলাই পাতলা কাপড় কাপড়ের বোরকা পরলে পর্দা হয় না এটাও কবিরাগুনা গুনা বোর চোখ খুলে দুনিয়ার পুরুষকে দেখবা এটাও কবিরাগুনা সৌদি আরব যারা গিয়েছেন যারা চাকরি করছে তাদের কাছে শুনেন যারা হাজি সাহ তারা একটু সাক্ষী দেন আমি সৌদি আরবে গিয়ে দেখলাম প্রথম প্রথমাই এই বোরকাওয়ালারা কারা বিভিন্ন ওদের এই বোরকা কেমন দুইটা হাত যদি বোরকা সহ টান করে হাতের বাইরে আরো আধা হাত করে বাড়তি থাকে পায়ের নিচে আরো এক হাত পরিমাণ অতিরিক্ত ঝুল এত বড় ডিলা বোরকা যে ওর ভিতরে মানুষ আছে না খালি বোরখা পা আমার মল্ল কে জিজ্ঞেস করলাম বাইরে এই মহিলারা কারা উন বললেন উনি বললেন এই হলো সৌদি মহিলা পুলিশ সৌদি মহিলা পুলিশ না বলে যাই আমার বাড়ি গোপালগঞ্জ ও দোস্ত এবার ঢুকে দেখি এয়ারপোর্টের ভিতরে মহিলা পুলিশ আছে না নাই কি সিনার সিংহার নাই কুন্ডা মহিলার কুন্ডা পুরুষ মহিলাকে চিন্তের জন্য সামনে যাওয়া লাগবে পুলিশ ওদের এদের অবস্থা ওদের অবস্থা আকাশ আর পাতা কোন পুরুষ পুলিশের গাড়িতে মহিলা পুরুষ চলবে না সমস্ত মহিলা পুরুষ পুলিশদের জন্য প্রত্যেক এক একটা পুলিশের জন্য এক একটা করে গাড়ি যার যার গাড়িতে করে শেষে আল্লা পাক তাদের উপরে আসমান থেকে অজরে রহমত নাজিল করতেছে জমিনের নিচে অকাতরে বরকত সারা পৃথিবীর সব চাইতে দামি সম্পদ তাদের পায়ের নিচে আল্লাহ দিয়েছে দু লাগুনা ছাড়ো সুত কবিরাগুনা, কবি লাগুনা কবি লাগুনা কবিরাগুনা, লাগুনা মদ খাওয়া কবি লাগুনা গাছা খাওয়া কবি লাগুনা বিড়ি খাওয়া কবি লাগুনা কবি লাগুনা গুনা দাড়ি চাষা কবিরাগুনা। স্বামীর সাথে যে সকল বাপ বাইরা মা বাপের সাথে বেঁধবী কইরা। মা বাপের হক নষ্ট করে বউ নিয়ে তুমি চাইতালার পর উঠছো বেশি দিন থাকতে পারবা না আল্লাহ তোমার ওখান থেকে কান ধরে ছাপলার নিচে বাসতলা নামাই দিতে পারে কি পারে না কানখাড়া করে শুনবেন এই সহি সহি কথাগুলো আপনারা শুনতেছেন কষ্ট হচ্ছে নাকি উপকারী না অনুপকারী আরো দরকার আছে আপনারা জানেন না বলতে পারবেন না এই জায়গায় তারাই করবে এই কাজ এই জন্যে সারা বিশ্ব থেকে নজর এই পাকা পাকা ভালো কথা মুসলমানদেরকে চালাক বানাই দিচ্ছে আর আমাদের আন্তর্জাতিক বিশ্বের আমাদের যে শূন্য আমরা জারি করেছি এইটা বাস্তবায়ন হইতে দিচ্ছে না মুসলমান হাত দিতে হবে আগে মাদ্রাসায় হাত দাও অন্য জায়গায় হাত পরে দাও মসজিদ বন্ধ হবে যদি ইমাম না থাকে ইমাম পাওয়া যাবে না কখন যদি মাদ্রাসা না থাকে জোরে বলেন টিকনাটিক না পীর বন্ধ করলে খানকা বন্ধ হবে এবার পীর বন্ধ কোন জায়গা হাত দাও এক জায়গা হাত দাও সেটা মাদ্রাসা মাদ্রাসা বন্ধ করলে পীরও বন্ধ হবে তবলিকের কার্যক্রমে হাত দিও না সারা বিশ্বে লোক ছড়ানো ওই জায়গা থেকে মায়ের খাই আসবা সুতরাং করে দাও জোরে বলেন ঠিক কি ঠিক না এই জন্য দোস্ত তাদের আন্দোলন মুসলমানদের মার তো চলতেছে চলতেছে সর্বপ্রথম তাদের আন্দোলন মাদ্রাসা শিক্ষা বন্ধ করো আপনারা কি তবে যদি একান্ত জরুরা থাকে তারে মাপ আছে পেশা বাসলে এক আঙ্গুল দেখাবেন ছুটি দেবো মৃত্যুর কথাকে আঙ্গুল দেখালি দোয়া করবো হবে আল্লাহ তিনটা তিল করি তিন চারটা একটা আপনারা ঢাকাইলেরা ইস্তেমা মিস করেন না তবে যান কোন দিন প্রথম দিন শুক্রবার জুমে ভর্তি জানা শেষের দিন মোনাজাত করতে আর আমরা বিটারা পাঁচশো মাইল দুরিতে হাবাতি হাফাতি আসি আপনারা আরাম বসে করে নিয়ে তাও ডাকার সমস্ত মানুষ করে না তিন দিনের জন্য কয়দিন নিয়ে তিন দিন ঠিক কি বল অনেকে আজ জা কাল ওনার আমি জানি তো বয়ান শোনার অনুমতি আছে যাই আবার চলে আসবেন তিনের দিন যাবেন শেষ দিন দুয় যাবেন আল্লাহ কবল করবেন আমি আল্লাহ আর স্কিল এদিক সেই তস্কিলটা হলো তারাবির নাম আজ বিশ না কুড়ি বলেন কয় বিশ বিশ রেখার তারাবি কে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল যা বলে তা তো হাদিসই বলে আরবি বলেন দি হাদিসটা ইমাম বানাইয়া বিশ্বীক পড়াইছে এটা কোন দলিল না এটা হলো এটাও দলিল এটা হলো সেকেন্ড দলিল নাম্বার ওয়ান দলিল আল্লাহ নবী বিশ্ব তারাবিন ইমামতি করে পড়াইছেন এরকম একটা হাদিস আপনার কাছে থাকা দরকার না রাস্তাঘাটে সৌরাস্তায় সটি বই বগলে চটি বই কেন বললে ভাষাটা ভালো হয় নাই কিন্তু বইয়ের সাইজ হলো সটি সাইজ মূলত বোকারি শরীফের সহি হাদিস পাঁচ সাত দশ খান কেন করো না হুজুর কেমাকে হুজুরা করে না তাই করি না কে তো হিন্দুরা ওইরকম বলে হিন্দুকে জবালো হিন্দুকে যদি বলো তোমরা মূর্তি পূজা কেন করো কারপুরুষ করছে তাই করি তাদের মতো জবাব বলো হাদিস বলো এই যে রসুল রফিয়া দেন করেছে এই ন আরবি হাদিস এই যে বুকির পর সানা এই ন আরবি হাদিস এই নারাবিন নামাজ বিশ্বকান্ত এই নদিস এই ন আমিন জোরেবল আল অজিব এই নও হাদিস উনার কাছে এবার হাদিস গুলো আছে সত্যি আছে কিন্তু কোন দূরত্ব নাই কোন গ্যাজাম ফাসাদ নাই কিন্তু সুনকালি দিয়ে আপনি নতুন একটা ফেরকা বের করবেন এইটি হল এহুদি চক্রাই আমরা ভেবে নিচ্ছি কথা বলেন আল্লা এরপরে আল্লাহর কোন মাজাবে কয়েকদিন পর কবে যে আল্লাহ কোন মজাবে আল্লাহ তোকে মাজাবে যা দিলাম আল্লাহ রেডি দিলাম তোকে এই চিন্তে কি তোরে করতে কইছে যেই নবী গোটা উন্মতের চিন্তা করতে করতে মাথার চুল পাইকে গেল আর সেই নবীর মা বাপ যাবে না দোজোকে যাবে এটা নবীর চিন্তা আছে না তো তোরে কইতে কইছে তুই এ নিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা মাসালার উপরে যদি আপনার দলিল থাকে প্রত্যেকটা মাসালার উপরে যদি আপনার দলিল থাকে আপনার লড়তে সহজ হবে না আমি ওই জায়গায় সুটটা বলবো বিরক্ত হচ্ছেন নাকি বিশাল মজা পাবেন তিন চিল্লা দিয়ে তবলিগে তিন চিল্লা দিয়ে এরপরে দারোগা সাপ আমার সাথে সবসময় থাকে এই দারোগা সাপ আমারে নিয়ে মোটর সাইকেলে চড়ে তার নতুন এলাকায় গেলি আমি নিজেও বুঝি ছোট মানুষ পোশাক পরিছে বলো না ওইদিকে পিছনে ব্যাগ গানের বসে রয়েছি নতুন জায়গায় গেলি পারা সবাই ওই দারোগার সাথে মুসাফা উনারে প্রধান বক্তা আমার খবরই নেয় না এরম একটা ঝামেলাই পরিমাণের মধ্যে পরে দেখবেন ভিতরে গেছে নাস্তা মোটা মোটা নাস্তা সব উনারে দেয় উনি খাই থাকলে দেয় আবার দেয় না কঠিন শীত উনারে সে বুটা কোম্বলতে জড়ায় ধরছে আমার এখানে খেতাও দেয় না তো শেষ পর্যন্ত ওলামাই কিরামদের স্বভাব হলো বক্তারা আসলে জিজ্ঞাসা করে কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি আপনি লেখাপড়া কি করেছেন কোথায় করছেন এগুলো জিজ্ঞাসা করে তো ওনার কাছে জিজ্ঞেস করছে হাজরত আপনি ফারেক কোন জায়গা মলানা পাশে মনে করছে কি যে সরিয়তপুর পুলিশ লাইনের পাশে কোন দারা মাদ্রাসা ওই জায়গাতে বাস করছে এ পর্যন্ত অন্য খারাপ ধারণা নেই রাখছে এবার হ্যাঁ বুখারি শরীফ পড়াই কি পড়ায় কুখারি শরীফ পড়াই বুখারি শরীফ যে পড়ায় তারা আমাকে ভাষায় কয় সাইকুল হাদিস তাহলে উনি সাইকুল হাদিস চলে সবাই হয়েছে কয়ে যে আমি বক্তা না বক্তা ওই হুজুর ওরা কয় যে তার নাস্তা বের করে যা খাইছে সব বেশি খাইছে ফেরত দে ভিতরে ভিতরে কয় আমি বলতে চাই থেকে সেই জায়গায় রানিং আছে উনি পাঁচ সাত খান ছোট খান বই মতো বানাইছে ওইখানে বগুলে রেখে আমার কাছে বুখারি চরিপ আছে উনি সাইকুল হাদিস বউরে বাংলা বুখারি চরিপায় ছড়িয়া তুই পুলিশ লাইন থেকে ফারেক আজ চব্বিশ বছর বুকারি চুরি পড়াই কয়েক সংলা মহাদ্দেশ আমার ছাত্র আমি তো আমি না যে সাহস পায় না জীবনে কোনদিন মাদ্রাসায় পড়েনি ভিতরে জাল খাওয়া দিলে আলিপ বেরোবে না সে বোগুল সঠিক বুকারি শরিফ আছে যেখানে সেখানে আগানে বাগানে এই সমস্ত সার্কুলার দিচ্ছে আসতি বলেনের কাছে এখানে আসতে পারেন বুকারি করে কয়েক তারা পড়াই দেওয়া হওয়া হুসাইন যেমন ওই বুড়ো যা বুঝে থেকে গেছে তাই করলি হবে আমার দ্বারা সম্ভব না এই বেটার এই বেটা সারেন্ডার করলো আর দুঃখের সি বই বাংলায় মুখস্থ আমরা বুঝিনি বুঝিনি মানে বান্ধব ফার্সিটি বুঝিনি মানে বান্দ কথাটা না বুঝিনি মানে কি না এবার এবার আপনাদের কাছে দলিল দিলে আপনারা নিতে রাজি আছেন রাজি আছেন আমার এত বক্তব্যের ফিনিসার পক্ষে এক একটা করে দলিল ওই কুরানের আয়াতের দলিল হাওলাপ বিস্তারিত দিয়ে এই দুই প্রকার বই খুলনা থেকে মুফতি গুলাম রহমান সাহেব লিখেছে আমি দুই তিনবার ভাই জান আমার ভালো লাগছে এই কোথাও মানুষের কাছে পৌঁছায় দিতে হবে উনি কে ভাই যান আমি আপনাদের কাছে দাবি করি আপনারা আমাকে কি ভালোবাসেন কথা বলে একটু মোহাম্বত করেন করেন করেন এটা এই স্বীকৃতিটা নিচ্ছি কি জন্য যে ঢাকায় আসলে এক মোবারক বাইডা আমি যাতে এলাকায় উনি যদি কোনো সময় না থাকে আইসে না খাইয়ে চলে আর ওই আমার ভাই হাফেজ মৌলানা তিন আসে আমরা তিন চারজন একটা উক্ত কি আমার কাল দুপুরের সাইডে ভাত খাইতে আমি মতো মানুষ আছেন কেউ একটু দেখতে চাই কে কে রাজি তাই ঢাকা আছে নাকে যা লাগবে না এক দুই নয় ছয় আঠারো বাইশ উনচল্লিশ বাষাট্টি দেড়শো পনের দুইশো দুনিয় সত্যি কথা কেউ যাবে না নোটকালি ভাঠা দিবি সত্যি हमारा आगामीकाल दोपहर खाबें तो कल के माफी लाल हरिदपुर खाइते पर दावत कबुल करी कमी अपन दावत कबुल कर আমাকে আল্লাহ কোনটা আবার আগামী বছর উঠবে আমি বছর পড়তাম পনের বছর উনি পড়তো আমাকে বিশাল মোহাবতের মানুষ আমার সেই অভাবের থেকে আল্লাহ আমাকে গাড়ি বাড়ি সবচাইতে বড় প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী আর ছাড়া কোন মন্ত্রী কেউ এত মানুষের চেনে না যত মানুষের চেনে আমার মত এটা ছোট মানুষে ঠিক না বাংলাদেশের প্রেসিডেন্ট কে এই লোকটাই আব্দুল হামিদ সাহেবের নাম বাংলাদেশের সমস্ত জনতা কিন্তু জানে না কথা বলেন ঠিক পররাষ্ট্রমন্ত্রী কে আপনারা মাহফিল তিরিশে মাহফিল দিনে আমার আগের থেকে সাজানো হয়ে গেছে মসজিদে একজন ইমাম এবং মদিনা সুপ্রিম কোর্টের বিচারপতি উনি আসবেন আমার বাড়ি টিনের ঘরে ঘুমাবে গত বছর মক্কা শরীফের সমস্ত ইমামদের সুপারভাইজার যে কোনটা চালে উনি আগামী বছর আসবে আপনাদের দাওয়াত আমি একথা দ্বারা এটা বলতে চাইছি যে আমার কোন অভাব নাই আমার মতো নাসির এক হাজার খাওয়াইলে যা হবে আমি একবার আমার খাওয়াইতে চাইছেন আমার এই খানাটা তাদের নামে অক্ষ করে দিছি বছরে একবার এক বস্তা চাউল আমাকে উদ্দেশ্যে নাই এতিমদের উদ্দেশ্যে এই মাদ্রাসায় দান করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পোস্তাক সাত ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুণাখতা তুমি মাফ করে দাও সকলের খবর তুমি জান্নাতুল ফেলে দাও সে দরজা খুলে দাও আব্বুল আলম আমরা যারা দুনিয়া বেঁচে আসি ইমান ও ইসলামের সাথে থাকার তো ফেকদান করো আল্লামান মুক্ত করে করেছে বক্তা শ্রোতা আলোচনা করেছে বক্তারা যা আলোচনা করেছে আল্লাহ বক্তা শ্রোতা সকলকে তুমি আমল করা তো দান করো রব্বুল আলমিন এই মাদ্রাসা খানা তাকে কবুল করে নাও জমি দাতা জাগা দাতা ঘর দাতা টাকা দাতা চাউল দাতা বিভিন্নভাবে যারা যে যা ভাবে দান করে মালিক রে সকলের দান তুমি কবুল করে নাও সাথে জান্নাতি করে দিও রবুল আরাম মাদ্রাসার দিনদার ইমানদার পরেজদার পেরেনি মেধাবী ছাত্র দ্বারা ভরপুর করে দাও মাদ্রাসার ও কিরাম তোলাবা এজামের অভাব তুমি দূর করে দাও पर्दारा बस प्रत्येक दिले ने तमान्ने जार जार दिले तमान्ना सकल दिले ने के तमान्ना तुम पूरण कर दाओ अल्लाह सारा दुनिया मजलूम मुसलमान दे के तुम गायबी सहाो তুমি জান্নাতি করে দাও হেদায়ত দিয়ে দাও আল্লাহ যদি তাদের ভাগ্যে হিদায়ত না থাকে মুসলমানদের পর এমন জুলুমের কারণে আল্লাহ তাদের উপর তুমি আসমানি ভালা জারি করে দাও কোন ফেরা লাগে না তুমি কোন বললে হয়ে যায় আমরা মানুষ আমরা মানুষকে সৃষ্টি করি নাই শুধু মুসলমান হিসেবে রক্তের টানি মানি টান সামনের পর দেখতেছি আল্লাহ माया लागे हजार बार मरी हजार बार जीवित हुई को दुख न কিন্তু আর মুসলমানের কাছে মুসলমান অপমান হবে মালিক রে তোমার মুসলমানের তুমি বাড়াইয়া দাও গায়ে বিষাদ তুমি করো যুবতী মেয়ে এটারে পিটাইতে পিটাইতে করে আগুনের মধ্যে পোড়াই দিলো যুবকের গায়ে টায়ার বান্ধে পেট্রোল দিয়ে পোড়াই দিলো আল্লাহ বলে ডাকতো রাই তোমারে দেয় এরা ছাড়া আল্লাহ কই তোমারে কেডা কে রে মালি এরা যদি ধ্বংস হইয়া যায় আল্লাহ ডাকা মালিক তুমি রোহিঙ্গান মুসলমান কাশ্মীরি মুসলমান সারা দুনিয়ার মুসলুম মুসলমানদের পক্ষে আসমানি সাহায্য নাজিল করো আল্লাহ ও মুরব্বীদেরকে আল্লাহ তুমি সুবুদ্ধি দান করো তাদের অন্তরে তুমি ব্যথা সারা জাগাইয়া দাও এর নিরসন যেন তাড়াতাড়ি হইয়া যায় আল্লাহ ও লম্বা হায়ার ভিক্ষা চাই অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখুন আল্লাহ প্রত্যেকের দিলে পূরণ করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উন্নতি দান করো প্রশাসনের পুলিশ ভাইরা কত মেহনত করে আমাদেরকে নিগরানী করে ও খুদা পুলিশ ভাইদেরকে তুমি কেমতে সাহাবা পুলিশদের সাথে জান্নাতি করে দিও কোরআন বাস্তবায়ন করা তৌফিক দাও বৌতের আগে সবাইকে আল্লাহ তুমি একবার করলেও হজ নসিব করো যাকে একবার নিয়েছো আল্লাহ তাকে বারবার যাওয়ার তৌফিক দান করো তোমার মন্দাদেরকে তোমার মেহমানদেরকে আমাদের কাছে পৌঁছিয়ে দিও আল্লাহ তোমার বাঙ্গালী মুসলমানরা এক নজর দেখতে চায় তার পিছিয়ে এক নামাজ পড়তে চায় যারা আসতে পর পরবর্তীতে জন্ম নেবে আল্লাহ তাদের পরপুরুষদেরকে আল্লাহ দিন যেন ভাতের অভাব না হয় তারা যেন অভাব না দেখে আল্লাহ সকলকে তুমি রুজির বরকত বড়াইয়া দাও চলা ফেরার পথে মালিক রে তুমি কোথেকে দেবা জানি না আমার ঘরের জন্য নয় তোমার ঘর বানাইতে যে আল্লাহ গেছি তুমি টাকার জোগাড় করে দাও তোমার ঘর বানাইতে যে আমি আটকে গেছি আল্লাহ তুমি টাকার ব্যবস্থা করে দাও আমার ঘর বানানোর জন্য না আল্লাহ তোমার ঘর বানাইতে যেই থেকে গেছি মালিক তুমি টাকা যোগাড় করে দাও রব্বি